রহমত্লিলসাত রসুলিলতীম বিসম العالمين বারাক আল্লাহ আজিম প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার বিগত পর্বে তাতফিফ নিয়ে আলোচনা করছিলাম যার অর্থ হল মানুষকে মাপে কম দেওয়া ক্রয় বিক্রয়ের সময় দেওয়ার সময় মানুষকে তার প্রাপ্য থেকে কৌশলে কমিয়ে দেয়া এটাকে বলা হয় তাতফিফ কোরআনে পাখের মধ্যে আল্লাহ রব্বুল আলহামীন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 তেমনি যারা এই অপরাধের সাথে যুক্ত হবে কেয়ামত পর্যন্ত আল্লাপা আকরব্বুল আলামিন তাদের প্রত্যেকের জন্য বলেছেন ওয়াইলুন তাদের জন্য জাহান নামের ভয়াবহ এবং কঠিন বিপদ সংকেত আল্লাপা আকরব্বুল আলমিন তাদের জন্য ঘোষণা করেছেন প্রিয়দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের বিপজ্জনক তাৎফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রবুল্ আলামিন কোরআনে পাকের মধ্যে ইঙ্গিত করেছেন যে মাপে কম দেওয়ার মাধ্যমে তোমরা যেই লাভ অর্জন করো যে অতিরিক্ত সম্পদ তোমরা আহরণ করো হয়তো এটা দেখতে ভালো দেখা যায় বেশি দেখা যায় আর তাতফিফ না করে যথাযথ পরিমাপ অনুযায়ী মানুষের অধিকার মানুষকে আদায় করলে হয়তো মনে হবে যে প্রফিট বা মুনাফা অংশ খুবই ক্ষুদ্র কিন্তু আল্লাহ বলেছেন বাকি ইয়াতুল্লাহ হাহিরুল্লাহম বৈধ পথে মানুষকে না ঠকায় মানুষের অধিকার মানুষকে যথাযথভাবে আদায় করে তোমার সামান্য লাভ যদি হয় সেটাই তোমার জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনবে আল্লাহ আকরবুল আলমিন সেটাকে খায়ের বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের তাতফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব্বুল আলমীন তাতফিফের ভয়াবহতার কথা উল্লেখ করতে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সুরতুল মুতাফিফিনের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন উল্লেখ করেছেন আলা কাল্লা ইন্মুম আর্রব বিহীমঈ বন খুব গুরুত্বপূর্ণ দুটি তৎফিফের ভয়াবহ পরিণাম আল্লাপ উল্লেখ করেছেন যারা তৎফিফের অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সম্পর্কে আল্লাপ একটি কথা বলেছেন যে বাল রান আল্লাপ বিহীম অর্থাৎ তাদের অন্তরের উপর তাদের দিলের উপর একটা আবরণ পড়ে গেল জং ধরে গেল তাতফিফের কারণে এবং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 বরং তাতফিফ ছাড়া তোমাদের যতটুকু লাভ বেশি সেটাই তোমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণের বাহক এই তাতফিফের দ্বারা মানুষের অন্তরের মধ্যে আবরণ তৈরি হয় এবং মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের থেকে মানুষ আড়ালে পড়ে যায় আল্লাহ এবং বান্দার মধ্যখানে একটা আড়াল তৈরি হয় আড়ালের দ্বারা উদ্দেশ্যের আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এখানে ফয়েজ ফজল করম অনুগ্রহ এটা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে আসা বন্ধ হয়ে যায় কাজেই এই যে ব্যাপার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 তাৎফিফ হয়ে যায় মানুষের জীবনে এগুলোর মধ্য থেকে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায় এমনকি তাঁতফিফের মধ্যে এটাও একটি আল্লাহ নবী সাল আলহ আসাল্লাম তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো কাজে আমি আমার মুসলিম ভাইয়ের জন্য আমি যেই আচরণ আমি নিজের জন্য পছন্দ করি সেরকম আচরণ আমি তার সাথে করলাম না তাহলে তার প্রাপ্য আমি কমিয়ে দিলাম তার সঙ্গে আমি তৎফিফ করলাম হাজরত আবদুল্লাহিব অমরদি আল্লাহ তারা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে আর যে আল্লাহর দোহাই দিয়ে যে তোমার কাছে নিরাপত্তা চাইবে তুমি তাকে নিরাপত্তা দাও ওমান আর যে তোমার নিকটে কোনো ভালো জিনিস তোমাকে দিল উত্তম কোন জিনিস যখন সে তোমাকে দিল তখন তুমি তাকে যথাযথ প্রতিদান তাকে দান করো প্রতিদান বলেছেন তুমি তাকে দাও ফাইলাম তাজিদু যদি প্রতিদান দেওয়ার সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি তার জন্য দোয়া করো হাত্তা তাহ তুমি যদি দোয়ার মাধ্যমে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 এখানে তার জন্য কিছু না করে বসে থাকার সুযোগ নেই তাহলে হৌলাহু তুমি তার জন্য দোয়া করো তুমি তার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ সে আমার উপকার করেছে তুমি তার উপকার করো এইভাবে উপকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বর আলমিনের করে দোয়া করো যদি তুমি এটা করতে পারো যখন তোমার অন্তরের মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস জন্ম নিবে যে হ্যাঁ সে আমার জন্য যা করেছে আমি আল্লাহ রব্বর আলমিনের কাছ থেকে তার জন্য তার চেয়ে বেশি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 পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব আমরা যার যে অধিকার সেই অধিকার যে আমরা আদায় করি তাহলে আমাদের কল্যাণ আল্লাপ থেকে নিশ্চিত হবে প্রিয় দর্শক আমরা আমরা আমাদের এই আলোচনা আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব বিরতির সময়টুকু যা আপনার আমাদের সাথেই থাকুন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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित करवर्तीकुमुल्ला प्रिय दर्शक आगे तत्फीफर विषय आलोचना कर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 এখানে আমার একরকম তাতফিফ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন তাতফিফের এই মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার মানুষকে পরিমাপে কম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাণী আল্লাহ উল্লেখ করেছেন আলাহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কি এ কথা চিন্তা করে না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 अपराधके निषिद्ध कर ठीक तेमी भाव व्यावसायिक कार्यक्रम और लेंदेन मध्य और एक निषिध और क्षतिकर जिन आलोचना करते चाहेटी के बला हैकार तथा मजूददारी एहते मजूददारी एट अत्यंत जघन्य एक अपराध जी मजूदारी एटी इसलमी शरियतर मध्य निषिधा हो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 তবে সে আলোচনার আগে আমরা বুঝতে চাই আসলে ইসলাম যেই এহতেকারকে নিষেধ করেছে যেই মজুদারিকে নিষেধ করল এটা কি ধরনের বা এর কি সংজ্ঞায় এর কি পরিচয় প্রথমে আমরা এহতেকারের পরিচয় বুঝবো এর পরবর্তীতে আমরা এহতেকারের বিধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আল্লামা ইবনুল আসিদ আহমদুল্লাহ আলাই এহতেকারের ব্যাখ্যা লিখেছেন যে এহতেকার হলো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 আটকে রাখে তাদেরকেই বলা হয় মজুদ্দার এবং তাদের এই কাছ বলা হয় মজুদ্দারি বা এহতেকার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার সময় শেষ এহতেকারের বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করার প্রয়াস করবো ইনশাল্লাহ পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসল্লাহ আলব ইউর উম্মি ও সাল্লাম তলিমদুলিল্লাহ আলমিন ওসাল্লাম আলিক রহমতুল্লাহ মানুষ যদি ভয় করে আল্লাহ তার দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ তালা বলছেন আমার রহমত আমার রাগ কে পার করে গেছে দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা কাল রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ড জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 यूरोपे सब चेसि बृद्धि पा धर्म हसलम पृथिवीते सब ची बृद्धि पाधर्म हम इसमारी हजार हजार अमेरिकान इन ग्रहण करते हजार हजार यूरोपियन इसलाम ग्रहण करते बा मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरबी एटलम तरबारि शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते जे आनव जतर सकल समस्या समाधान पिछजीवी समाज